আবহ রায়রা রজ্লাহ তায়লা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল সাল্লাম বলেছেন পানিতে ডুবে কলেরায় প্লেগে এবং ভূমি ধসে বা চাপা পড়ে মৃত ব্যক্তিরা শহীদ